وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا جد له ولا ند له ولا حد له ولا عدل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ إِلَى كَافَّةِ النَّاسِ وَبَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَخَيْرَ جُنْدٍ مُنِيرًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ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 وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ اكْثِرُوا ذِكْرَ هَذِهِ الْمِلَّةِ ذَاتِ الْمَوْتِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ রু ফাই ফদ মস্তি তেদার সূফি কিশোরিয়ত ফপদ মস্তি আহওয়াল কিশোর পপদ মস্তি গো তার চশমেবাসী শায়দকেবাস মালে কে অবার তা পরশো পরাম দিনার গর বাহরে আগর দুরে বনে ফারশ বনে কোহর ওরে কে তরফ হেরে সই দে আবরার ওর তরফ হে মে সই দে আবরার গোর সালে কে মেস কি আব তু কি মোহন রব্বুল আলম দরবারে লক্ষ গুড়ি শুক্রিয়া দেখুছি दिने दिने के जुमान नाम आदायर लक्ष्य मस्जिदे समबेत हार तौफिक दान आलहमदुल्ला कुरान कारीम एक आयात चब्बीस पाड़ा एक आयात हुदीफ फल्लाह आल्लम अनेक हादी के छोटी हदीस अपना भी सम्मी पड़े आयत और हादी के सामने रेखे निर्धारित समय भरे कितार इच्छा करब मौफिक इल्ला खादी शरीफे आसे हजूर पक सल्लाह आल्लम एक आदम आला क्या पर्त जत मानुषे एवं आसबें प्रत्येक मानुषाते एक बाड़ी बराद जानना में एक बाड़ी बरद्द लोकटार मृत्युर समय जख ग हजर आल सलासलम लुप्टि जदि जानना है सर्वप्रथम ताके जान नामे बरद्दक बाड़ीटी देखा तरह शुरू की तर सामने पेश करबी सुनो तुम सृष्टिर आगते आल्लाह तुम जो ये जहान नाम बाड़ीटी बरद्द कर रेखे कंतु दुनियाते तुम्हें तुम रब के भूलो न पालनकर्ता के भूलोल ठीक करमार ठीकाना तुम ये जहान नाम बराद बाड़ी के केटे वही जी दे जहान नाम मनोरम विश्वल एक तुम जो आल्लापा बरद्द कर दिए जी वही लोकती जहान नाम सर्वप्रथम आल्लापा का আগে জান্নাত দেখাবেন আজরা তার সামনে আগে জান্নাত বলবে দেখো তোমার জন্য আল্লাপাক জান্নাতে এই বাড়িটি বরাদ্দ করেছে কিন্তু তোমার কৃতকর্মের কারণে আজকে তোমাকে এই বরাদ্দকৃত বাড়ি থেকে বঞ্চিত করে ওই যে দেখো ধাউদাগুরি আগুন চলছে ওই ঘরটাকে তোমার ঠিকানা দেওয়া হয়েছে তখন বন্দা আক্ষেপ করে বলবে লাওলা অক্ষরতালি ই একটু সময়ের জন্য যদি আমার মৃত্যুকে বিলম্বিত করা হয় দুনিয়াতে গিয়ে আমি আমার যাবতীয় মালফা মানা সব তোমার রাস্তায় হত্যা করে দিব ওয়াকুম মেনা সল এবং আমি নেক কাজ আমি নেকশদের অন্তর্ভুক্ত হব আল্লাহর সব কত্তর আসবে কি যখন মরণ উপস্থিত হয়ে যাবে তখন এক সেকেন্ডের জন্য কারো মরণ পিছানো হবে না মরণ যখন উপস্থিত হবে এক সেকেন্ডের জন্য তার মরণকে কি করা হবে না পিছানো হবে না আমার ভাইরা আল্লাহ রব্দুল আলমিনের খাস দয়া এবং মেহরবানি ছাড়া কোনো মানুষ ইমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব হবে না আল্লাহ পাখির খাদ দয়া এবং মেহরবানি ছাড়া আমার আর আপনার কথা কি বলবো হাদিসের মধ্যে আছে শয়তান মৃত্যুর আগে আগ মুহূর্তে একজন মানুষের কাছে এসে উপস্থিত হয় তার মায়ের সুর ধারণ করে এবং বাপের সুর ধারণ করে তার সামনে উপস্থিত হয় উপস্থিত হয়ে ওই था ज देखो तुम आब्बा और तुम्मा इसलमर विधान पालन करार कारण आज के जहां सूतरा तुम किहुत एन मृत्युर समय तुम्हें दावम ना मानार मेने के इसलम मानबोना कथाटी तुम दाओ শয়তান্ত তার মায়ের সুরত এবং বাপুর সুরত ধারণ করে এসে এ ধরনের কথা বলবে তাহলে কত মহা মহাসঙ্কটের সময় চিন্তা করে আপনার পাশে হাজার লোক কালিমা জানে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আপনার ভিতরে যদি কালিমার ন্যূনতম অংশও আপনার ভিতরে না থাকে আপনার পাশের লোক হাজারো জানলেও আপনাকে কিন্তু তারা সহযোগিতা করতে পারবে না আপনাকে আপনার আমল দিয়েই সেখানে মোকাবেলা করতে হবে এবং আপনার রমত আল্লাহ রহমত আপনার কাছে থাকতে হবে দেখেন না মৃত্যুর সময় মানুষ কত অসহায় থাকে অনেক মানুষ এমন আছে মৃত্যুর একমাস থেকে তার বাদ শক্তি চলে যায় কথাবার্তা বলতে পারে না তার শ্রবণ শক্তি চলে যায় সে শুনতে পারে না যার শ্রবণ শক্তি চলে যায় তাকে যদি আপনি কালিমের কথা বলেন সে কি শুনবে কখনো কেন যেহেতু তার কি নেই শ্রবণ শক্তি নেই যার শক্তি নেই বাক শক্তি নেই বলতে পারে না একটা বলতে পারে না তখন আপনার যদি কা কালিমা পড়তে বলেন সে কিভাবে কালিমা পড়বে বলেন করতে বসে পারবে না তাহলে ওই সময়টা কত কঠিন একটি সময় অনেক লোক আইসিউতে মারা যায় ওখানে তার কোনো আত্মীয়ত ঢুকতেও পারে না অনেক লোক সাগর ও মারা যায় কোনো লোক তাকে সেখানে হেল্প করতে পারে না অনেক লোক আকাশের বিমানে মারা যায় কোনো লোক তাকে সহযোগিতা করতে পারে না এমন মহা মহাসঙ্কটের সময় ইবলিশ আমাদের ইম্যান নিয়ে টানাটানি শুরু করে কখনো মায়ের সুরত ধারণ করে আছে আমাদের সামনে উপস্থিত হয় কখনো বাসের সুরত ধারণ করে আমাদের সামনে উপস্থিত হয় আল্লাহর তখন রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম গাজালি রহম ইমাম তখন দিন রাজি রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহওয়ালা বুঝি ছিলেন একটি কোরআনের তফসিল দেখেছেন তফসিলে কাবির নামে ইমাম রাজি রহমতুল্লাহ আলায় উনি জীব আল্লাহর অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব যে পৃথিবীতে আছে বা আল্লাহ নামে একটি সত্তাতে আছে এই কথার প্রমাণের উপরে উনি একশো তোটি প্রমাণাদি দলিল তিনি ঠিক করে রেখেছেন যে মৃত্যুর সময় আজ রায় যখন আসবে এগুলো নিয়ে তার সামনে তার সাথে মোকাবেলা হবে যখন তার মৃত্যুর সময় গনি যায় তখন ইগলিশে উপস্থিত হয় বলতেছে হে ম্যাম রাজি তুমি তো মনে যেন আর বেশি দিন বাঁচবে না ফরকালে যাত্রী হয়ে যাচ্ছ তো ফরকালের জন্য তুমি কে নিয়ে যাচ্ছ তখন তিনি বলতেছে আমি তাহি একত্ববাদের বিশ্বাসী হয়ে আমি যাচ্ছি মানে আল্লাহ এক এটার উপর বিশ্বাস রেখে আমি যাইতেছি তখন সয়দান সামনে উনি একটি শয়তান বললো আল্লা যে এক এর উপরে কি তুমি কোনো প্রমাণ দিতে পারবে ইমাম রাজি রহমদুল্লাহ আল্লাহ একটি দলই তিনার সামনে পেশ করলেন পেশ করার পরে শয়তান অনেক এলেমের অধিকারী অনেক জ্ঞান জ্ঞানের অধিকারী ছিল শয়তান তিনার এই প্রমাণটাকে কেটে ফেলেছে আর একটি প্রমাণ তিনি ঠিক করেছেন ওইটাকেও কেটে ফেলেছেন এভাবে একশোটি প্রমাণ তিনার শয়তানের সামনে পেশ করাছে সবগুলো শয়তান কেটে ফেলেছে তার মানে। ইমাম রাজি আল্লাহ একজন এই কথাটি শয়তানকে বুঝিয়ে দিতে পারল না এখন মিষ্ হবে যদি আল্লাহ একটা বেইমান হয়ে মারা যাবেন সংসরের কিছুদিনের জন্য ছিলেন শাহেদ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দি রহমতুল্লাহ আলাই আল্লাহ উনার ওই ফিরের এলহাম করলো এক কাছে এলহাম করেছে যে দেখো তোমার কাছে যে একটি লোক ইমাম রাজি নামে আসত মাঝে মাঝে ও ইমাম রাজি এখন শয়তানের সামনে হেরে যাচ্ছে আল্লা যে এক এটা প্রমাণ করতে পারে না বেম্যান হয়ে সে মানা যায় শেখ শেহাবুদ্দিন সোরাওয়ারদি রহমতুল্লাহ আলাই নাকি তখন অজু করতেছিলেন তখন সোরাওয়ারদি রহমতুল্লাহ আলাই হাতে একটু পানে নিয়ে এভাবে ছিদে দিলেন ছিদে দিয়ে বলছে ও ইমাম রাজি তুমি একশো দলিল নয় যদি এক হাজার দলিল শয়তানের সামনে শেষ করো আল্লাহ আল্লাহ শয়তানকে এই পরিমাণ জ্ঞান দিয়েছেন যে তোমার সবগুলো প্রমাণ কেটে ফেলবে তুমি শয়তানের সঙ্গে ফাল্লা পারবে না তুমি বলে দাও বিনা দলিল আল্লাহ এক বিনা দলিল আল্লাহ কি তো ভাইও বলতেছিলাম বহুত বড় বড় আলেম ইমাম রাজি রহমতুল্লাহর মতো বড় ব্যক্তিত্ব বেম্যান হয়ে মারা যাচ্ছিল যদি আল্লাহ সহযোগিতা না থাকতো তিনিও বেমান হয়ে মারা যাবেন যেতেন তাহলে আমার আর আপনার কি অবস্থা হবে আমার ভাইরা এই জন্য আল্লাহর সহযোগিতা লাগবে আল্লাহাকার বলেছেন কারা ইম্যান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কারা যারা আল্লাহকেল্লাহ আল্লাহকে রব বলি দিয়েছে যারা কি দুনিয়াতে মেনেছে রব্বুন আল্লাহ যে আল্লাহ আমার সব আল্লাহ আমার কি সব আল্লাহ আমার বিপদ দেওয়ার মালিক আল্লাহ আমার মরণ দেওয়ার মালিক আল্লাহ আমার शांति देवार मालिक आल्ला रिजिक देर मालिक दारिद्र विमोचन मालिक आल्ला सब किस मालिक के दुनिया जारा, जारा के जीवदशा जरा रब गुण आल्ला प्रभु चाल्ला सब विषय जरा आल्ला के मेने सब विषय रिजिकदाता आल्लाह विपदे पेले आल्लाह विपद के उद्धार करे आल्लाह मुसीबते फेले आल्लाह मारे आल्लाह जीवित कर आल्ला सब विषय जरा आल्लाह के आल्ला स्वीकारोक्ति একই ইল্লাহু মজাও আজগাইরে গাই কেলা হারি ইল্লাহু যারা লাগে সব বিষয় রব গুনি দুনিয়াতে স্বীকৃতি দিয়েছে রব গুণাল এদের কি অবস্থা হবে সামনে আসতেছে শুনবেন বন্দেগারা নিচতে না মানুষকে সাহায্য করে কে আস্তা হার নিস্তে নিচতে দরদর একে খায়ের আল্লাহ মা শেখ সাদি রহমদুল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ আস্ত দেখা হার চেখাহি আইফে যা ছাওয়ার আল্লাহর চাও। নিচতে দরদস্তে খলা খায় রসর কোন মানুষের হাতে ভালাইও নেই কল্লানো নেই এবং মন্দ কোন মানুষের হাতে কি নেই দরবল দরবল নিচতে দরদস্তে খলা একে খয়ের সর কোন মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকে তাহলে আমার ভাইরা যারা দুনিয়াতে আল্লাহকে রপগুলি কি করেছে স্বীকার করেছেন সুমাস্তা কমও আল্লাহ পাকায়ত রগ্রবাকে বলেছেন শুধু আল্লাহকে রব বলেছে ঠিক এবং মৃত্যু পর্যন্ত এটার উপর অটল ছিল বলেন মৃত্যু পর্যন্ত এটার উপর কি ছিল অটল ছিল সুমাস্তা কম অটল থাকতে হবে আমাদেরকে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি ঠিক তবে কোনো মুসিবত আসলে আবার আমরা আল্লাহকে কি আমরা আবার আল্লাহকে ভুলে যাই एक जलिली हजरत बेला हाबसी रजियाल्लाहुबूबी प्रचंड मरुबूबी और उत्तप्त बालुकाशी जेखने खाली फाय हाटले पाएसा फुटे नबीर से সে বালুকা রাশির উপর চিট করে শোয়াইয়ে নিচে গরম কয়লা বিছিয়েছে গরম কয়লা উত্তপ্ত গরম কয়লা বিছিয়ে ওটার উপর বেলা ভাবছি রজি আল্লাহ আমিকে শোয়াইয়ে উপরে পাথর চাপা দিয়েছি কয়লার তাপে গায়ের মাংস ঘষে পড়ে গায়ের চর্বি বের হয়ে আগুন পর্যন্ত নিবে গেছে শুধু তাই গলায় রসি বেঁধে বারুণ কাটায় টেনেছে বারুন কাটা তথাপি মুখ দিয়ে কখনো আল্লাহকে ছেড়েছে ভাই না আহাত আহাত এই বলে চিৎকার করত আহাত আহাত যে আমি এক তোমরা যত নির্যাতনে করো আমি কখন এক আল্লাহকে কি ছাড়ো না রব্বুনাল্ল যারা আল্লাহকে রব্বলে স্বীকৃতি দিয়েছেন এবং মৃত্যু পর্যন্ত এটার উপরে কি ছিল অটল ছিল হজরত বেলাল রজিয়াল মর্যাদা কোথায় পৌঁছেছে আমার ভাইরা মক্তে তিনি উমাইয়ার কিতদাসী ছিল গোলাম ছিল সে তাকে অমানসিক অমানবিক নির্যাতন করত এই ধরনের যে নির্যাতনের কথা একটু বলেছি চিত্র তুলে করত। এ ধরণ নির্যাতন করতরত সিদ্দিক রাজিয়াল টাকা দিয়ে ওনাকে উমাইয়া থেকে ক্রয় করে চিরকালের জন্য মুক্ত করে দিয়েছেন আঘাদ করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন তিনি একদিন হুজুরফাজ আলাইসাল্লাম মক্কা থেকে যখন হুজরত করে মদিনায় গিয়েছিলেন যাওয়ার জন্য বেলালের সঙ্গে গিয়েছিলেন মসজিদে নবুমী নির্মাণ করেছেন নির্মাণ করার পরে বেলালকে মসজিদে নবীর মর্জে নির্ধারণ করেছেন আল্লাহর নদী লোকটা ছিল অত্যন্ত কালো চামড়া ছিল মোটা চেহারাতে এমন রূপসুন্দর্যতা ছিল না দাঁতগুলো ছিল ইতিহাস পাওয়া যায় একটু বাঘা ধরনের আজান দিত মুসলমান যখন রাস্তায় হাঁটত তখন ইউরি খ্রিস্টান মুসলমানকে তিরস্কার করত যে তোমাদের জাতীয় মসজিদের মাস দেন নাই তার কোনো ঢক চেহারা নাইগুলো রূপ লাগণতা আরো ঠোঁকগুলো হচ্ছে অত্যন্ত মোটা চামড়া অত্যন্ত কালো ভালো মহাজিনকে তোমরা পাও না এ বলে মুসলমানদেরকে তিরস্কার করতে ইহুদি খ্রিস্টান একজন সাহাবি নবীর কাছে এসে বলেছেন রসুলাল্লাহ রাস্তায় হাঁটতে পারি না হাঁটতে গেলে কাকরা তিরস্কার করা আমাদেরকে যে এত কেন্দ্রীয় মসজিদ জাতি মসজিদের মহাজিন কেন এভাবে এরকম হয় তখন হুজুরফাক সাল আলাইস্লাম প্রস্তাব করেছেন যে দেখো সবচাইতে সুরুলিত কণ্ঠের অধিকারী উচ্চ আওয়াজের অধিকারী একজন মহাজিন তোমরা খোঁজ করো একজন মহাজিন যখন খোঁজ করে সুরুলিত কণ্ঠের অধিকারী উচ্চ আওয়াজের অধিকারী জোরের নামাজের সময় আজামজি সাহাবাম নামাজ পড়েছেন নামাজ শেষ করে হুজুর ফল্লাহ আলাইসাল্লাম সাহাবদেরকে তালিম করতেছেন এমত অবস্থায় জিব্রিল আমি নালাতাম দরবার নবুতে এসে বলছি হুজুর আজকে কি মসজিদের নবুবিতে জৌরের আদান হয় নাই তো কি বলছো তুমি আজানও শেষ নামাজত শেষ কেন ওই প্রশ্নটি করেছো তুমি তাই হুজুর বাইতুল্লাহ বরাবর উপরে সপ্ত আকাশের উপরে সিদ্ধাহ একটি মসজিদ আছে ওই মসজিদের নাম বাইতুল মাহমুদ এটা হচ্ছে ফেরেশ কাদের মসজিদ ফেরেস্তারা ওই নামাজ পড়ে ফাঁসত নামাজ পড়ে তো নামাজ পড়ার জন্য যে মহাজ নির্ধারণ করা হয়েছে যে ফেরেস্তা মহাজেনকে নির্ধারণ করা হয়েছে ওই ফেরেস্তা মহাজেন মসজিদে নবমীর বেলালের মহাজেন বেলালের আজান শুনে শুনে সে বাইদুল মাহমুরে আজান দেয় আজকে তো ফেরেস্টা মহাজেন সিদ্ধুলায় বাইদুল মাহমুর অসেক্ষমান বেলালের আজান তো এখনো কি বসে নাই শুনে না এই জন্য মহাজেন অপেক্ষ মাছ করেন কি মাফের সাহাবি ছোটগুলো মোটা চেহারা হলো অত্যন্ত কালো চুলগুলো হচ্ছে বাঁচা বাঁচা কত বড় মাঠগুলিও তাল্লার দরবার চিন্তা করেন উনার আজান শুনে বায়তুল মাহমুরের ফেরেসটা মহাজেন বায়তুল মাহমুর কি দিত আজান আল্লাহর নবী জাননাতে যাওয়ার পর দিনার সামনে পায়ের শব্দ শোনা যায় জিব্রিলকে বলেছেন জিব্রিল এই কিসের শব্দ শোনা যায় জিবদিন বলেছেন রসুল্লাহ এটা পায়ের শব্দ কার রে জিব্রেল কার পায়ের শব্দ জিবদিন বলেছেন রসুলাল্লাহ এটা আপনার সাবি হজরতে বেলালে হাবসির পায়ে আওয়াজ বেলাল হাফসি হাটের দুনিয়াতে কিন্তু আল্লাহ রব্বুল আলমের দরবারে এত প্রিয় এত প্রিয় মহাব্বতের মানুষ ल्लाब्दुल आलमीन और से आदमी पुचिए दिए उत्तप्त पचंद मुरुभूमि उत्तप्त बालू करासी गरम कैला चितर चापा दिए बाबुल काटा टेने मुद्दी बेर हो बर से उमित हारा शो ना सब्जे का देता उही दे हमी नाचते बनिया देता देव जरा एक आल्लार पूजा करेरा पृथ्वी को सत्ता के भय संक्षेपे बोली आल्ला के रब्बल स्वीकार कर मृत्यु पर देखते कि देखते अटल थकते उमर फारुक रजियाल्ला तला बन ए बग्निपति कुरान शुरीफ पड़तेमर रजियाल्ला तला दरजा गरवाजा दर खुले बग्निपति पाली गल चे क्यों तीन बन फाते तलवार आगाते आंगुल सबग कटे फेले कमान की सकते बीच भाई के भाई मुख दिए कलिम एक बार बेर एटा और कैग दी परा হালাওয়াতাল ইমানা সব জুড়ি করে চাই আবু দরদা নামাজ পড়তে চাই আবার একই খবর তৃতীয়বারের পর যখন তিনি নামাজ শেষ করলেন এসে বলতেছে হে দরদা শুনো তোমার বাড়িতে আগুন লেগে তোমার বাড়ির সব গড় গুলো জলে পুরে বর্ষ হয়ে গিয়েছে চাই হয়ে গিয়েছে কিন্তু তোমার ঘরের কাছে এসে আগুন বন্ধ হয়ে গিয়েছে ম্যাম কাকে বলে আবু দরদাকে জিজ্ঞাসা করলে আবুদরদার কারণটা কি হয়তো আবুদর্গা রাজি আল্লাহ বলেছেন হে আমার বন্ধুরা শোনো আল্লাহর নবী বলেছেন আমার কোন যদি সকাল সন্ধ্যা একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে দুনিয়ার কোন বিপদ তাকে এবং তার আনতা আলা আল্লাহ মুস্তাকিম একটা লম্বা দোয়া পড়ে ফেলেছি এই দোয়াটি যদি কেউ পারেন মুগস্থ করে নেবেন আলমদের কাছে আমাকে আবুদর দা দোয়াটি একটু লিখে দেন যদি মুগস্থ না পারেন অন্তত সকাল সন্ধ্যায় এই দোয়াটি দেখে দেখে একবার পড়বেন আল্লাহ পাক আপনাকে আপনার পরিবারকে দাবতীয় দুনিয়াবি আসমানি জমিনি গদর থেকে হেফাজত করবে। তাহলে আবুর দরকার এটাকে বলা হয় অটল ইমা সুম্ম অটল থাকত কিতাবে পাওয়া যায় মার্কু মাতুমির মধ্যে আল্লাহ মাহজুম আক্তার সাহেব রহমতুল্লাহ লিখেছেন এক অগ্নিপুজক বাচ্চা সেই জনগণকে বাধ্য করেছে তাকে সেইটা করার জন্য তা সে একটি অগ্নিকুণ্ডলি সে কি করেছে অগ্নিকুণ্ডলি তৈরি করেছে যারা তাকে সেইটা দিতে অস্বীকৃতি প্রদান করবে কোন কথা নাই ওদেরকে অগ্নিকুণ্ডল দিয়ে ফেলে দিবে এক মহিলাকে ধরেছে মহিলার করে একজন দুধের বাচ্চা ছিল তাকে বাধ্য করেছে যে তুমি আমাকে সেইদা করো তাই না তোমাকে আমি সেইটা করব না সেই তার মালিক একমাত্র আল্লাহ তোমাকে আমি কি করবো না যেহেতু তার ক্ষমতা আছে ক্ষমতার বল দেখিয়ে মহিলার কোল থেকে সেই দুধের অবুধ বাচ্চাটাকে কেড়ে দিয়ে উত্তপ্ত অগ্রিকুণ্ডলী নিক্ষেপ করেছে কত নির্দয় নিষ্ঠ কত নর বিচার মহিলাকে দমক দিচ্ছে মহিলা শুনো এখন তোমার ফেলা তোমার বাচ্চাটাকে অগ্নি কুণ্ডলিতে যেভাবে নিক্ষেপ করে আমি ফেলে দিয়েছি নিক্ষেপ করেছি এখন তোমাকে নিক্ষেপ করা হবে যদি বাঁচতে চাও আমাকে সেইটা করো আমাকে অব শিকার স্বীকার করো মহিলা পড়লো খুব বেফাকাই দে সেইটা না দিই বাচ্চাকে হারাইলাম এখন তো আমাকেও আগুনে কি হবে। হঠাৎ আগুন থেকে আওয়াজ আছে বলতেছে ও মা আপনি বিচলিত হচ্ছেন কেন আপনি করছেন কেন আপনি এক আল্লাহকে স্বীকার করে আগুনে চলে আসেন খুদার কথম করি বলছি আগুনে আমার একটি পচম জ্বালা যে পারে নাঙ্গে দাদা টিপলেই নিলামা মা আপনার আগুনে চলে আসেন খা মহরে গুপ্তে আতে মানহ মানম আতে আন্দরা মহিলা যখন স্বেচ্ছায় আগুনে লাভ দিয়েছে মহিলার পদাঙ্ক অনুসরণ করে হাজার হাজার মানুষ এই মূর্তি পুজককে সেইটা না করে রথগুলি শিকার না করে মহিলার পদ ধরেছে ওই অগ্নি পূজক বাচ্চার মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল চেহারা মলিন হয়ে গেল আর আগুনকে দিকার দিয়ে বলছে হে আগুন তোর জ্বালানোর খাওয়ার কি গেল করতে আতে মান হামান অমা আতেসব তোর জ্বালানির খাওয়ার দিকে এলো গোল মানুষ খুব আনন্দে উৎফুল্লিত অবস্থা স্বেচ্ছায় আগুনে লাভ দিচ্ছে ঘটনাটা কি তখন আগুন থেকে আওয়াজ আছে আমার একশন আছে না নাই তুমি আমার ভিতরে এসে দেখো তার মানে আগুনের জ্বালানো শক্তি এটা তার নির্দিষ্ট শক্তি নয় এটা হচ্ছে হাওলাতি শক্তি কি শক্তি কটা আল্লাহ হাওলা দিছে তারাই যদি আগুনের জ্বালানো শক্তি নিজস্ব শক্তি হতো তাহলে ইব্রাহিম আলাই সালাতাম চল্লিশ দিন আগুনের ভিতরে ছিল একটি দিনের ফসম ক্যামুদ্দিনের জ্বালাননি রহমতুল্লাহ আলাই রাস্তাতেই যাওয়ার পথে দেখলো হাজার হাজার মানুষ আগুন পূজা করতেছে তিনি বলছে তোমরা কি পূজা করো তো আগুন পূজা করতেছি তো কয়দিন থেকে পূজা করো তো বাবদাদের আমল থেকে তো আচ্ছা বলো তো এই আগুন তোমাদের জন্য এখন সদয় হয়ে গিয়েছে সদয় তার মানে কি উচিত কাছে আগুনের ভিতরে একটা আঙুল দিয়ে দেখো যদি আগুন তোমাদের আঙুলকে না জ্বালায় বুঝতে হবে আগুনের পূজা করতে করতে আগুন এখন তোমাদের উপরে সদয় হয়ে গিয়েছে তাহলে অসুবিধা না আগুনের পূজা করো আর যদি আঙুল দেওয়ার পরে দেখো আগুন তোমাদের আঙুলকে জ্বালিয়ে ফেলেছে তাহলে বুঝতে হবে আগুন তোমাদের উপর সবাই হয়নি কঙুল দিব নাকি নিজে ঢুকে যেতাম এই কথা বলে একটা বাচ্চা ছিল ওনার এক লোকের বলে বাচ্চাটাকে কুলে নিয়ে আগুনের ভিতরে ঘন্টা দুয়ে ঘুরা ঘাড়ি করি বাচ্চাটাকে সব ফিরে আসছে উনার এবং বাচ্চার একটি পশমা আগুনে দালাকে পারে পেলা এটা জ্বালানি এটা আগুনের শক্তি নাকি হাওলাদি শক্তি হাওলাদি শক্তি তা আমার ভাইরাস রব্বুণাল আল্লাহকে স্বীকার করতে হবে এক আল্লাহ এক এবং এটার উপর মৃত্যু পর্যন্ত কি থাকতে হবে অটল থাকতে হবে যদি এটার উপর অটল থাকতে পারি তাহলে মৃত্যুর সময় ওই আগে বলেছি আপনারা ছিলেন না মৃত্যুর সময় মহা সংকটের সময় আমার ইম্যান কি হবে নসিব হবে ইম্যান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো আমার ভাইরা আরো একটি কাজ যে কাজ করলে মানুষ বেইমান হয়ে মারা যায় ইম্যান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না সেটা হচ্ছে আপনি সকলেই জানেন আমি প্রায় সমাবলী যারা মাতা পিতার জীবদ্দশায় ওদের সাথে বেয়া করে মাতা পিতার সাথে যারা বেয়া করে এরাও বেম্যান হয়েছে দৌড়িয়েছে আলকামা বেম্যান হয়ে মারা যায় সে কি বলো তো আমি যখনই তাকে কালিমার কথা বলি তার মুখ দিয়ে কালিমা বের হয় না দুনিয়ার যাবতীয় আশেপাশে কথাবার্তা বের হয় কালিমা বের হয় না আল্লাহর নবী দুজন সাহাবিকে ফাটিয়ে বলেছেন আমার সাহাবিরা যাও আমার সাহাবি আলব দুজন সাহাবি নবীর কাছে রিপোর্ট দিয়ে বলেছেন আল আলকামার স্ত্রী যে রিপোর্ট আপনাকে দিয়েছে বাস্তবে দিয়েছে আমরাও চেষ্টা করেছি তার মুখ দিয়ে কালিমা বের হয় না আল্লাহর নদীর খবর নিল যে তার বৃদ্ধ মাতা কিনা আমার সাবিরা হে আলকামার মা সত্য সত্য কথা বলবে তোমার ছেলে আলকামার কেমন ছিল তোর মা আল্লাহ পাঁচ হত্তনামাজ একবার তাকবিল্লাহ সহকারে প্রথম কাতারে কথা বুঝছেন আমার ছেলে আলকামার তার নাই আমার ছেলে আলকামা উভয় হাতে দান করে আমার দুনিয়ার এমন কোন কোনটা আমার ছেলে আলকামা করে না বলতো তোমার সঙ্গে সে সেচরণ করে হজুর বলার ইচ্ছে ছিল না আপনি যদি আমাকে বাধ্য করতেছেন তাই বলছি যে আমার ছেলে আমার আলগামা আমার সঙ্গে ব্যবহার করে কি ব্যবহার করে আমার সঙ্গে ব্যবহার করে সে সর্বক্ষেত্রে তার স্ত্রীকে প্রাধান্য দেয় নবী বলেছেন এই সাহেবরা জ্বালানি কাজটা সংগ্রহ করো মা দিকে কেন বা তোমার ছেলেকে তোমার সামনে আগুনে জ্বালিয়ে বর্ষ করে দেওয়া হবে কেন হুজুর কারণ কোনো মা যার অন্তর একটু দয়া আছে ন্যূনতম দয়া সে তখন বরদাস্ত করবে তার সামনে তার ছেলেকে আগুনে জ্বালাও এ কি বরদাস্ত করবে সে হুজুর কেন আমার ছেলেকে জ্বালাবেন তোমার ছেলে মারা যায় আর যদি তুমি মাফ করো তাহলে আর তাকে আগুনে জ্বলতে হবে না আল্লাহর নবী দেখছেন কত সুন্দর একমত অবলম্বন করে মাকে ম্যানেজ করেছে ঠিক কিনা কর নবী জন্য ছিল কি দয়াশীল কি হ্যাকমতে মাকে ম্যানেজ করে তখন বলছি আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি আল্লাহ বলেছে আমার বাড়িতে যাও এখন গিয়ে তাকে কালিমা পড়াও তার মাঝে বলছে তাকে মাফ করছে কথা ঠিক কিনা যাচাই করা দরকার দুজন সাহাবি আলকামার গড়েও এখন ঢুকে নাই দরজার সামনে যখন পুষলো তখন ভিতরের থেকে আওয়াজ যায় দূরে দূরে আলকামা পড়তেছে আমার ভাইরা তাহলে এই যারা মাতা পিতার সঙ্গে ব্যাগ করে। এরাও মৃত্যুর সময় ইমান হারা হয়ে মারা যাবে নাম্বার তিন যাদের ঘরে কোনো ফটো থাকে কোনো মানুষ কিংবা জিজ জানোয়ারের ফটো থাকে হাদিসের মধ্যে আছে ওদের ঘরে কখনো রহমতের ফিরেজটা প্রবেশ করবে না যদি রহমতের ফিরেজটা প্রবেশ না করে আর ভাই আপনার ইমানি যান তো নিবে রহমতের ফেরিস্তায় বল ইমানি যান নিবে কে রহমতের ফেরিস্তায় আছে যদি আপনার ঘরে জীবজন্তুর ফটো থাকে তখন রহমতের ফেরিস্তা আপনার ঘরে প্রবেশ করবে না তাই ভাইও আমি আপনাদের কাছে কর জোরে বলছি আমরা যারা ঘরের ভিতরে বিভিন্ন ধরনের ফটো আমরা ঝুলিয়ে রাখি আলমারের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের ফটো পাওয়া যায় অনেক সময় সামনে রুমে রাখে না মানুষের খারাপ বলে কিনা এই জন্য রুমে রাখে না আপনার ঘরের যে কোনো জায়গায় যদি মানুষ কিংবা বৃদ্ধা মানুষ ফটো থাকে নদীর বাস্য অনুযায়ী সেখানে রহমতের ফেরেজটা ঢুকে না আর রহমতের ফেরজটা যদি না ঢুকে আমাকে আপনাকে বেম্যান হয়ে মৃষ্টিবরণ করতে হবে এই আমার ভাইরা যাদের ঘরে ফটুগুলো আছে আমরা এগুলোকে খুব তাড়াতাড়ি বের করার কি চেষ্টা করি যারা কবিরা গুনে অবস্থায় মারা যায় এরাও বেমান হয়ে মারা যায় টেলিভিশন খাইতেছে ওই অবস্থায় যদি মারা যায় কথা কলাকার টেলিভিশন কি খাইতেছে ওই অবস্থায় মারা যায় এটা কবিরা গুণের হালতে কেউ জেনা করতেছে ওই অবস্থায় যদি মারা যায় সে বেমান হয়ে মারা যাবে কেউ মত খেতেছে ওই অবস্থায় যদি মারা যায় বেমান হয়ে মারা যাবে কেউ মিথ্যে কথা বলতেছে গান শুনতেছে ওই অবস্থায় যদি মারা যায় সে বেমান হয়ে কি হাদিসে আছে মানুষ যখন কবিরা গুনা করে তখন তার থেকে রমতের প্রেসটা দূরে চলে যায় কেউ যদি কবিরা করে ওই কবিরা গুনা করা অবস্থায় তার থেকে রমতের প্রেসটা কি তার যদি তখন মৃত্যু হয় নিশ্চয় তার কাছে রমত চেষ্টা নেই তাহলে সেই বেম্যান হয়ে কি করতে আমার ভাইরা আমার আলোচনা সারাংশ হচ্ছে আলোচনা সারাংশ হচ্ছে মৃত্যুর সময় এটা অত্যন্ত একটা কঠিন সময় হবে কথা বুঝছেন কিনা আইসিউতে মারা যায় আইসিউতে কোনো আত্মীয় স্বজন নেই গাল বন্ধ মুখ বন্ধ চোখ বন্ধ আর তো বলছি প্লিস বেম্যান বানানোর জন্য বহু চেষ্টা করে সমুদ্রের মাছখানে মারা যায় সেখানে প্লিস তার কাছে হাজির আকাশে মারা যায় সেখানেই প্লিস তার কাছে হাজির মা এবং বাতির শুরুতে এসে তাকে প্রতারণা করে তাকে বেম্যান বানার জন্য চেষ্টা করে ওই সময় আল্লাহর খাস রমক ছাড়া বাঁচার কোনলাহ যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর উপর কি ছিল অটল ছিল তাতে হিমুল তাদের যখন চান কবর জন্য ইংলিশ তার মাতা পিতার সুর উদ্দারণ করে আসবে তখন রহমতের বলবে ও আমার বন্দা মধ্যে আছে এই ফেরেস্তার দল যখন ওই সামনে উপস্থিত হবে সঙ্গে সঙ্গে সেই ওই শয়তানকে বলে ফেলবে এই শয়তান তুই আর মা নয় তুই ছয়তান এ শয়তান তুই আর বাপ নয় তুই ছয়তান আমার ভাইরা এই যে আমার ভাইরা একটাই মাত্র আমল মৃত্যুর সময় ইমেন নিয়ে মরতে হলে আল্লাহকে স্বীকার করতে হবে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর উপরে কি থাকতে হবে অটল থাকতে আল্লাহ রবুল আলম আমাদের সকলকে ভালো কাজের উপর অটল থাকা টোপি দান করুন যারা চুল্লত পায় না সেটা চুনত পায়